শ্রীশ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে দ্বাদশ পরিচ্ছেদ গেরুয়া বসন ও সন্ন্যাসী অভিনয়ও মিথ্যা ভালো নয় পরভংস দেবের ক্রমে ভঙ্গ হইতে লাগিল ভাবস্থ হইয়াই কথা কহিতেছেন আপনি আপনি বলিতেছেন গেরুয়া দৃষ্টে আবার গেরুয়া কেন একটা কি পড়লেই হল একজন বলেছিল চণ্ডী ছেড়ে হলুম ঢাকি আগে চণ্ডীর গান গাইত এখন ঢাক বাজায় এই কথা শুনিয়া সকলে হাস্য করিলেন পুনরায় শ্রীরামকৃষ্ণ বলিতেছেন বৈরাগ্য তিন চার প্রকার সংসারে জালায় জলে গেরুয়া বসন পড়েছে সে বৈরাগ্য বেশিদিন থাকে না হয়তো কর্ম নাই গেরুয়া পরে কাশি চলে গেল তিন মাস পরে ঘরে পত্র এল আমার একটি কর্ম হইয়াছে কিছুদিন পরে বাড়ি যাইব তোমরা ভাবিত হইও না আবার সব আছে কোনো অভাব নাই কিন্তু কিছু ভালো লাগে না ভগবানের জন্য একলা একলা কাঁদে সে বৈরাগ্য যথার্থ বৈরাগ্য মিথ্যা কিছুই ভালো নয় মিথ্যা ভেক ভালো নয় ভেকের মতো যদি মনটা না হয় ক্রমে সর্বনাশ হয় মিথ্যা বলতে বা করতে ক্রমে ভয় ভেঙে যায় তার চেয়ে সাদা কাপড় বরং ভালো মনে আসক্তি মাঝে মাঝে পতন হচ্ছে আর বাইরে গেরুয়া বড় ভয়ঙ্কর এমনকি যারা সৎ অভিনয়ও তাদের মিথ্যা কথা বা কাজ ভালো নয় কেশব ওখানে নববৃন্দাবন নাটক দেখতে গেছিলাম কি একটা আনলে ক্রস আবার জল ছড়াতে লাগল বলে শান্তি জল একজন দেখি মাতাল সে যে মাতলামি করছে ভক্ত একজন বলিলেন কুবাবু ঠাকুর শ্রী রামকৃষ্ণ ইহা শুনিয়া বলিতেছেন ভক্তের পক্ষে অরূপ সাজাও ভালো নয় ওসব বিষয়ে মন অনেকক্ষণ ফেলে রাখায় দোষ হয় মন ধোপাঘরের কাপড় যে রঙে ছোপাবে সেই রঙ হয়ে যায় মিথ্যাতে অনেকক্ষণ ফেলে রাখলে মিথ্যা রং ধরে যাবে আর একদিন নিমাই সন্ন্যাস কেশবের বাড়িতে দেখতে গেছিলাম যাত্রাটি কেশবের কতকগুলো খোসামুদে শিষ্য জুটে খারাপ করেছিল একজন কেশবকে বললে কলির চৈতন্য হচ্ছেন আপনি কেশব আমার দিকে চেয়ে হাসতে হাসতে বললে তাহলে ইনি কি হলেন আমি বললুম আমি তোমাদের দাসের দাস রেনুর রেনু কেশবের লোকমান্য হবার ইচ্ছা ছিল পুনরায় অমৃত ও ত্রৈলক্ষ্যের প্রতি ভগবান শ্রী রামকৃষ্ণ দেব বলিতেছেন নরেন্দ্র রাখালটাখাল এসব ছোকরা এরা নিত্যসিদ্ধ এরা জন্মে ঈশ্বরের ভক্ত অনেকের সাধ্য সাধনা করে একটু ভক্তি হয় এদের কিন্তু আজন্ম ঈশ্বরে ভালোবাসা যেন পাতাল ফোঁড়া শিব বসানো শিব নয় নিত্যসিদ্ধের একটি থাক আলাদা सब पाखिर ठोट बाका नए कंसारे आसक्त है ना जेमन प्रहल्लद साधारण लोके साधन ईश्वरे भक्ति आंसारे आसक्त है कमिनी कांचने मुग्ध है माछी जेमन फूले बसे সন্দেশে বসে আবার বিষ্ঠাতেও বসে সকলে স্তব্ধ হইয়া ঠাকুরের এই কথা শুনিতেছেন ঠাকুর বলিতেছেন নিত্যসিদ্ধ যেমন মৌমাছি কেবল ফুলের উপর বসে আর মধু পান করে নিত্যসিদ্ধ হরিরস পান করে বিষয়রসের দিকে তাকায় না সাধ্য সাধনা করে যে ভক্তি এদের সে ভক্তি নয় এত জব এত ধ্যান করতে হবে এই রূপ পূজা করতে হবে এসব বিধিবাদীয় ভক্তি যেমন ধান হলে মাঠ পার হতে গেলে আল দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে सम्मुखे गाँ जा बाँ का नदी दिए घुरे घूर जगभक्ति प्रेमा भक्ति ईश्वर आतीयर न्याय भल ए सब इले को विधिनियम थे ना तान काटा मठ जेमन पार हवा आल दिए ज সোজা দিক দিয়ে গেলেই হল বন্যে এলে আর বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হয় না তখন মাঠের উপর এক বাঁশ জল সোজা নৌকা চালিয়ে দিলেই হলো এই রাগ ভক্তি অনুরাগ ভালোবাসা না এলে ঈশ্বর লাভ হয় না অমৃত জিজ্ঞাসা করিলেন মহাশয় আপনার এই সমাধি অবস্থায় কি বোধ হয় শ্রীরামকৃষ্ণ বলিলেন শুনেছো কুমুরে পোকা চিন্তা করে আর আরশুলা কুমুরে পোকা হয়ে যায় কিরকম জানো, যেমন হাড়ির মাছ গঙ্গায় ছেড়ে দিলে হয় অমৃত বলিলেন একটুও কি অহং থাকে না শ্রীরামকৃষ্ণ হ্যাঁ আমার প্রায় একটু অহং থাকে সোনার একটু কণা সোনার চাপে যত ঘষণা কেন তবু একটু কণা থেকে যায় আর যেমন বড় আগুন আর তার একটি ফিন কি বাহ্যজ্ঞান চলে যায় কিন্তু প্রায় তিনি একটু অহং রেখে দেন বিলাসের জন্যে আমি তুমি থাকলে তবে আস্বাদন হয় কখনো কখনো সে আমি টুকুও তিনি পুঁছে ফেলেন এর নাম জড় সমাধি নির্বিকল্প সমাধি তখন অবস্থা কি যে হয় মুখে বলা যায় না নুনের পুতুল সমুদ্র মাপতে গিছল একটু নেমেই গলে গেল তদাকার কারিত তখন কে আর উপরে এসে সংবাদ দেবে সমুদ্র কত গভীর